আসসালামাইকুম ওরকমদুলিলাম সম্মানিত শ্রোতাও দর্শক মন্ডলী আমরা নিয়মিতভাবে ধারাবাহিকতার সাথে রিয়াদ কিতাব থেকে আলোচনা শুনে আসি। আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব সেটি হল পোশাক সংক্রান্ত অধ্যায়ে সাদা কাপড় পরিহিত করা সুন্নত পরিচ্ছেদ নিয়ে আমরা ইতিমধ্যে কিছু আলোচনা শুনেছি আজকে বাকি আলোচনা আমাদের সামনে আসবে ইনশাআল্লা তাল তো আমরা শুনেছি পূর্বের দরছে যে আল্লাহ নবী সাল্লাম উনি বলেছেন যে সাদা কাপড় তোমরা পরিধান করো এবং মাইয়েরদেরকেও সাদা কাপড় পরাও কারণ সাদা কাপড় সবচাইতে উত্তম এবং পবিত্র কিন্তু উনি কখনো লালও পড়েছেন এবং অন্যান্য কালারও কোনো পরেছেন বিশেষ করে শুধু খাঁটি লাল যেটা অথবা খাঁটি হলুদ এটার বিষয়ে নিষেধ আছে কিন্তু যদি লাল এবং হলুদের সাথে অন্য কোনো রং মিশ্রিত থাকে তাহলে কোনো সমস্যা নেই তো আজকে যে হাদিস নিয়ে আমরা আলোচনা শুরু করব সেটি হলেই আমি নবী করিম সালামকে দেখলাম যে দুটি সবুজ কাপুর পরা অবস্থায় উনি ছিলেন তাহলে সবুজ কাপড় পরা যায়। এটা আমরা পেলাম সন্ন্যত পরা দিতে পারে নিজেও পড়েছেন তিনি যখন প্রবেশ করলেন তো দেখলাম যে ওনার মাথায় কালো পাগড়ি আছে তো কালো রং তিনি ব্যবহার করলেন এটা আমরা জানতে পারলাম যে কারো রং ব্যবহার করা যেতে পারে অসম্ভব কিছু নয় আর পাগড়ি রং কালো তো পাগড়ি যে সবসময় কালোও পড়েছেন তাও তো বোঝা যায় না সে বলে যে সবসময় কালোও পরতে হবে এমনটাও কোনো কথা নয় কালোও পরতে পারবে সাদাও পরতে পারবে আর পাগড়ি পরা এটা সুন্নত এটা একটি পোশাকের ক্ষেত্রে জাতিগত সুন্নত বা স্বভাবগত সুন্নত এটা কোনো শরীয়তের কোনো এমন সুন্নত না যে এটার পরিবর্তে কোনো বেদাঁত হবে এমনটা নয় উনি কখনো পাগড়িও পরেছেন কখনো টুপিও পড়েছেন কখনো পাগড়িও পরেন নাই টুপিও পড়েন নাই ঠিক আছে আমি যেন নবী করিমকে চোখের সামনে দেখছি আমি যখন ওনাকে দেখছিলাম তখন ওনার উপরে কালো পাগড়ি ছিল এবং সেই কালো পাগড়ির যেটা ধারের অংশ ওটা উনি কাঁত দিয়ে উনি লটকে দিয়েছিলেন উপর থেকে দুই কাঁতের উপর থেকে সেটাকে এভাবে বের করে রেখেছিলেন উনি যখন খুব ছিলেন তখন উনি কালো পাখড়ি পরেছিলেন বলা যেতে পারে سحوليه من كرسف ليس فيها قميص ولا عمامه متفقون عليه عايش رضي الله تعالى عنها تني বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে কাফন দেওয়া হয়েছে তিনটি সাদা Yemeni সুতি কাপড়ে Yemeni সাদা সুতি তিনটি কাপড়ে فيها قميص ولا عمامه মানে কাফনের মধ্যে কোনো কামিস ولا امامه পাগড়িও چلونا অর্থাৎ মৃত্যু ব্যক্তিকে যখন কাফুন দেওয়া হবে তখন তার জামাও থাকবে না পাখরিও পরে দিতে হবে না তিনটা কাপড় কি কী থাকে একটি ইজার লঙ্গি থাকে আর একটি ওনাকে শরীর ঢাকার জন্য একটা কাপড় দেওয়া হয় এরপরে উপর থেকে বড় আরেকটি কাপড় দেওয়া হয় আশার তিনি এটাও বলেন রসুলাম উনি কোনো একদিন সকালে যখন বের হলেন ও আলাইহি মেরুতন মোরা হেলন মেন বলছেন কালো রঙের উটের পিঠের হাজদাদ নকশা আঙ্কিত একটি কাপড় পরা ছিলেন অর্থাৎ বলছেন যা তাকাতেন একদিন সকালে ও আলাইহি মেরুতন মোরা হেলন ওনার উপর এমন একটি কাপড় ছিল যে কাপড়ে উটের পিঠের উপর যে হাউদা থাকে যার উপরে হেলান দিয়ে মানুষে বসে ওটার একটা নকশা কাটা কাপড় পরাউনি অবস্থায় ছিলেন এবং এবং কালো চুল দিয়ে নকশা করা সে কাপড়টি পরিহিত অবস্থায় ছিলেন তো এরকম কোন নকশাও যদি হয় কাপড়ের উপর তাহলে সেটাও পরা জায়জ এটা আমরা এখান থেকে জানতে পারলাম ও আনীল কুন্তুমা ফি মাসির ফকি আম মুহিরা বিন শোবাহ তিনি বলেন যে আমি রসুর সালামের সাথে ছিলাম কোনো এক রাত্রিতে এক সফরে ফক আলী তিনি আমাকে বললেন আমা মাউন তোমার কাছে কি পানি আছে বলতো আমি বললাম নাম হা আমার কাছে পানি আছে ফানিহি ফা উনি বলছেন এরপর উনি সবার থেকে অবতীর্ণ করলেন করে উনি দূরে চলে গেলেন অর্থাৎ কাজায় হাজাত ওনার প্রয়োজন মেটানোর জন্য উনি দূরে চলে গেলেন এমনকি ওনার উনি চোখের আড়াল হয়ে গেলেন ফি লাইল রাত্রে অন্ধকারে চোখের আড়াল হয়ে গেলেন বলছেন এরপর যখন আসলেন তো আমি ওনার নিকটে এই পানির পাত্রটি নিয়ে গেলাম ফাঘা সালু ওয়ালাই হিজুব্বা তুমিন সুফ এরপরে উনি চেহারা ধুলেন অজুক করতেছিলেন হাত ধুলেন এরপর চেহারা ধুলেন ওয়ালাই হিজুব্বা তুমিন সুফ এবং উনি পশমের একটি জুব্বা পড়া পশমের একটি কাপড় জুব্বা পরেছিলেন তো উনি ওনার হাতটাকে খুলতে পারছিলেন না করলেন হাত ধুতে হবে তো হাতের আস্তিন এই জামার হাতের অংশটি যেহেতু উপরে উঠছে না তো উনি সম্পূর্ণ হাত খুলে এরপরে জুব্বার নিজ দিয়ে হাত বের করে হাতটি ধুলেন এরপরে উনি দুই হাতের কোন পর্যন্ত ধুলেন সাহাবিরা সিহি এবং ওনার মাসা করলেন এরপর আমি উনি যে মুজা পরিহিত অবস্থায় ছিল যে এই মুজাটি খোলার জন্য আমি গেলাম যে মুজা খুলে দিই পা যেহেতু উনি ধুবেন তো ফাকাল তিনি বললেন দাহুমা ফাইনি খুলনা মোজা কি অবস্থা ছেড়ে দাও কারণ আমি ওযু অবস্থায় মুজাটি পড়েছি ওমাসাহা আল ই হিমা তো উনি মুজা না খুলে তার উপর মাসাহ করলেন তো এই হাদিস থেকে আমরা যে বিষয়গুলো আমরা শিক্ষা গ্রহণ করতে পারি সেটা হলোই যে আল্লাহ নবী সাল্লাম উনি যখন এস্তেঞ্জা করতে গেলেন কাজায় হাজত প্রয়োজন মিটে গেলেন তখন উনি একেবারে দূরে চলে গেলেন তো এটাই শূন্য কেহ যদি কোনো খোলা মাঠে বাহিরে সফর অবস্থায় কোথাও কাজায় হাজত পুরা করে প্রয়োজন মেটায় তাহলে তাকে মানুষের আড়াল থেকে তাকে দূরে চলে যেতে হবে যেন কেহ তাকে দেখতে না পায় লজ্জাসন দেখতে না পাই এটাও জানতে পারলাম আর একটা জিনিস সেটা হলেই যে অজুর ক্ষেত্রে একে অপরের সহযোগিতা নেওয়া যেতে পারে অজু করার সময় যদি আমি নিজেও পানি না ঢেলতে পেরে যদি আমাকে আরোজন পানি ঢেলে দেয় এরকম খেদমত নেওয়াও প্রয়োজনে যে যাওয়া যেতে পারে হাত যেমন জামা খুলতে পারছি না আমাকে সহযোগিতা আরোজন খুলে দিল এটাও যা এটাও করা যেতে পারে তো এরপরে যে বিষয়টা আমরা জানতে পারলাম সেটা হলে এই যে উনি পশমের কাপড় পরা অবস্থায় ছিলেন তো পশম দ্বারা যেগুলি কাপড় বানানো সেগুলো জায়েজ বলে প্রমাণিত হলো পরা যেতে পারে আর আরেকটা জিনিস যেটা জানলাম সেটা হলো যে উনি পা ধুলেন না বরং পায়ের উপর মাসাহ করলেন তো আমরা এই বিষয়ে পূর্বের আলোচনাতে আমরা শুনেছি যে সফর অবস্থায় মুসাফিরের জন্য তিন দিন তিন রাত পর্যন্ত মুজা না খুলেই তার উপর মশাহ করা যায়জ আর যদি মোকেম অবস্থা হয় তাহলে একদিন এক রাত তবে শর্ত হলেই যে সেটা যেন অজু অবস্থায় পরিধান করা হয় যদি অজু সারা পরে থাকেন তাহলে খুলে অজু করে আবার মাসা করতে হবে এবং এটা চামড়ার মোজাতেও হতে পারে এনমি আমাদের যেগুলি রুল উলের মোজা কাপড়ের মোজা এগুলিতে এগুলোর দ্বারাও হতে পারে এবং একদিন এক রাত মোকিমের জন্য তিন দিন তিন রাত মুসাফের জন্য মশা করা যায় তবে যদি জানাবাত গোসলের প্রয়োজন হয় তাহলে সেটা খুলে গোসল করতে হবে এটা শুধু ছোট নাপাকির জন্য উজু করার ক্ষেত্রে সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী এই মুহূর্তে আমরা পোশাকের অধ্যায় নিয়ে আমরা আলোচনা করে আসছিলাম তো এ বিষয়ে এখানেই আলোচনা শেষ হচ্ছে এরপরের যেটা আলোচনা হবে সেটা হলো ইস্তেহবাবুল কামিজ কর্তা পরা সুন্নদ তো সে আলোচনা আমরা আলোচনা যাওয়ার পূর্বেই আমাদের সামনে ছোট্ট একটি বিরতি বিরতির পর ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হবে ইনশাল্লাহ তারা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 ও বর্জনীয় প্রতি সোমবার সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে Yet enlightened witness dr zakir naik in a battle of words dekhun sommuk samore pratiryo shpotibar rat 9 tay apuno samprochar shokal 10:30 tay bangladeshe <laughs> pstv banglay <laughs> alhamdulillah <laughs> wassalatu <laughs> wassalamu তো এ বিষয়ে এখন যে পরিচ্ছিন্দ আমরা আলোচনা করব সেটা হলো বাবু ইস্তেহাবা জামা বা কর্তা পরিধান করা মোস্তাহাব এই অধ্যায় আমরা আলোচনা করব এ বিষয়ে যে প্রথম হাদিসটা আমাদের সামনে আছে সেটা ওয়ান আনহা হল ইসালাম আল কামিজ উম্মালামু তালা তিনি বলেন যে নবী করিম সাহসামের নিকটে সবচাইতে প্রিয় পোশাক ছিল কামিস কর্তাহ জামা। রহ আবু দাউদ তিরমিজি অকয়লা হাদিস হাসান আবু দাউদিন তিরমিজি হাদিসটি বণ করেছে এবং হাদিসটিকে হাসান বলেছেন তো এই হাদিস থেকে আমরা আল্লাহ রুসালসাল্লাম উনি কামিজ পড়তেন কর্তা পড়তেন কর্তাকে পছন্দ করতেন এটা আমরা জানতে পারলাম কারণ কর্তার মধ্যে কি হয় সুতরা বেশি ঢাকা হয় চলাফেরা করেও আরাম শরীরের অঙ্গ বের হয় না আর যদি এমনি কোনো একটা চাদর এমনি পরে থাকি তাহলে সেখানে শরীরের অঙ্গ বের হয়ে যায় সেটা বারবার খুলেও যায় বিরক্তিকর এরপরে যেটা পরিম্বা হবে কতটুক পরিমাণ পরা যেতে পারে এ বিষয়ে এই পরিচ্ছি আমরা আলোচনা শুনবো ইনশাল এই বিষয়ে প্রথম যে হাদিসটি নিয়ে আসছেন হু তিনি বলেন বলেছেন যে ব্যক্তি অহংকার করে কাপড়টা লুটকিয়ে দেয় কাপড় ঝুলিয়ে দেয় কোনো ব্যক্তি যদি অহংকার করে টাকনের নিচে যদি কেউ কাপড় পরে তাহলে লাম তার শাস্তি হলো এই যে কেয়ামতের দিন আল্লাহ আল্লাহতালা তার দিকে তাকাবেন না যে ব্যক্তি অহংকার করে কেউ যদি টাকনের নিচে কাপড় পরে টাকিনের চাইতে ঝুলিয়ে কাপড় পরে তাহলে আল্লাহ তালা কেয়ামতের দিন তার দিকে তাকাবেন না ফকাল আবুবাক্কার আবুবাক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালু তিনি বললেন ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল ইস্তার্খি আমি যে লুঙ্গিটি পড়ি এটা নিচে ঝুলে যায় নিচে ঝুলে যায় যাই ইহু তবে আমি যখন খুব সতর্কতার সাথে তাকে ধরে রাখি এছাড়া একটু অবহেলা হলেই লুঙ্গিটার নিচে চলে যায় ফকর আল্লাহ রসুলাম তো আল্লাহ রাম তাকে বললেন এন্না খেলাস্তিম্মানু হই আলা যে আপনি ওই অহংকারীদের অন্তর্ভুক্ত নয় আপনি ওই অহংকারীদের অন্তর্ভুক্ত নন অর্থাৎ যে ব্যক্তি অহংকার করে নিচে কাপড় লটকে দেশ সে আপনি তার অন্তর্ভুক্ত নয় এবং এটাও জানতে পারলাম যে আবু বকর ইচ্ছা করে ট্যাকনের নিচে কাপড় পরেন না বরং ট্যাকনের উপরেই পরেন কিন্তু অনেক সময় হয়তো পেট একটু বড়ো হওয়ার কারণে হোক যে অনেক সময় দেখা যাচ্ছে সেটা একটু ঢিল হয়ে একা একাই নিচে চলে যায় তো এই ধরনের যদি হঠাৎ করে নিচে চলে যায় তাহলে ওই ব্যক্তি গুণাগার হবে না তবে যখনই তার স্মরণ হবে সেটাকে আবার উঁচু করে নিতে হবে وعن ابي هريره رضي الله عنه ان رسول الله الله لا ينظر الله يوم القيامه الى من جر ازاره بطرا متفق علي. عليه ابو هريره الله تبارك তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন من جر ازاره بطرا যে ব্যক্তি অহংকার করে তার কাপড়কে যে ঝুলিয়ে দিবে তার নিচে পড়বে ওই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তো এই পূর্বের দুই হাদিস থেকে যেটা আমরা জানলাম সেটা হলে অহংকার করে টাকনের নিচে কাপড় পরা হারাম এরপরে যে হাদিসটা আসে ওয়ানহু আনি নবী সাল্লাম কল মা আসফাল মিনাল কাবাইন মিনাল ইজারি ফাফিন্না রাহুল বুখারি আবু রাজা তান তিনি বলেন রসুল সাল্লাম বলেছেন যে টাকনের নিচে দুই টাকনের নিচে যে ব্যক্তি কোনো কিছু পরিধান করবে সেটা লঙ্গি হোক জুব্বা হোক প্যান্ট হোক পাজামা হোক যে জিনিসে সে পড়ুক না কেন বলছেন ফাফিন নার ওই অংশটি জাহান্নামের আগুনে জ্বলবে যে ব্যক্তি টাকা নিচে কোনো কাপড় পরিধান করবে ওই অংশটুকু জাহান নামের আগুনে তাকে জ্বালাবে তাহলে এই হাদিসে কিন্তু অহংকারের কথা নেই তাহলে বুঝে আসলো যে অহংকার করে ঝুলে কাপড় পরা এটা তো হারাম তার তো ঠিকানা জাহান্নাম কিন্তু কেউ যদি অহংকার না করেও এমনি কাপড় পরে তাহলে যে অংশটুকু পরেছে ওই অংশ জাহান নামে আগুন স্পর্শ করবে এটাও না অহংকার ছাড়াও টাকরি নিচে পড়া না যায় অহংকার করে পড়লে সেটা আরো বেশি কঠিন হয়ে যায় এবং হারাম আরো বেশি হয়ে যায় তিন শ্রেণীর মানুষ এমন আছে আল্লাহ কেয়ামত দিন তাদের দিকে তাকাবেন না তাদের সঙ্গে কথা বলবেন না তাদেরকে গুণা থেকে মুক্ত করবেন না তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে তিন শ্রেণীর মানুষ তাদের জন্য এই এতগুলি গুণা আল্লাহ তালা তাকাবেন না তার সঙ্গে কথা বলবেন না তাকে পবিত্র করবেন না তার জন্য কঠিন শাস্তি চারটি অভিশাপ তার জন্য তারা কারা কয়লা আবুজার সারা সামার রাত উনি তিনবারে কথা বলেছেন কয়লা আবুজার আবুজার রাজি আল্লাহ তিনি বললেন হাবু অু আল্লাহ যার দিকে তাকাবেন না যাকে যার সঙ্গে কথাই বলবেন না যার দিকে দয়া করবেন না সে তো ধ্বংস হয়ে যাবে সে তো ক্ষতিগ্রস্ত হয়ে গেল আমরা হালকা মনে করি যে এটা কোনো ব্যাপারে কিন্তু শাস্তি হলো এই যে এই চারটা শাস্তি দিন তার জন্য ওয়াল মাননান দ্বিতীয় ব্যক্তি যে কারো উপকার করে খোঁটা দেয় খোঁটা দেওয়া কথা বলে মনে কষ্ট দেয় যে তোকে আমি এই কাজ করে দিয়েছি তোকে না আমি এই উপকার করেছিলাম সেই দিন সেই দিন তর্কে হয়েছিল না আমি ছিলাম উপকার করে মানুষকে খোঁটা দিতে নেই উপকার করে তাকে কথা বলে কষ্ট দিতে নেই ওয়াল মোনাফিক্সেল আতাহু বিল হালাফিল কাদিব এবং তৃতীয় নাম্বার ওই ব্যক্তি যে মিথ্যা কসম খেয়ে বেচা কিনা করে মিথ্যা কসম খেয়ে দোকানদারি করে বেচে ব্যবসা করে যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে যে আল্লাহর কসম খেয়ে বলছি যে এটা এত দিয়ে কিনেছি কসম খাওয়ার দরকার নেই আপনি লাভ কমও করতে পারেন বেশিও করতে পারেন তাকে বলেন যে এত টাকা হলে নেও না হলে নিয়েও না কিন্তু কসম খাচ্ছেন যে আল্লাহ কসম খেয়ে বলছি কোন লাভ হচ্ছে না আমার এই দাম দিয়ে আমার কিনাও নেই বা এটা আমার কিনা দাম তো মিথ্যা বলে কসম খেয়ে কোনো জিনিস বিক্রি করলে আর একজন ক্ষতিগ্রস্ত হবে সে বিশ্বাস করলো আপনার উপর যে লোকটা কসম খেয়ে বলছে তার কথাটা সত্যই কিন্তু আপনি কসম দ্বারা আপনি গল্প ফায়দা উঠালেন এবং তাকে ধোকা দিলেন তো এই বলছেন এটা এত বড় জঘন্যতম অপরাধ এই তিন শ্রেণী মানুষ টাকার নিচে কাপড় পরা উপকার করে খোটা দেওয়া এবং মিথ্যা কসম খেয়ে ব্যবসা করা এই তিন শ্রেণী মানুষের দিকে আল্লাহ তালা কে আমাদের দিন তাকাবেন না তাদের সঙ্গে কথাও বলবেন না তাদেরকে পবিত্রও করবেন না এবং তাদের জন্য কঠিন শাস্তি আলাপাক তৈরি করে রেখেছে وعن ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال في الازار والقميص والعمامه من جر شيء خيلا لم ينظر الله اليه يوم القيامه ابن عمر الله تعالى عنه رسول الله صلى الله عليه في الازار والقميص والعمامه হচ্ছে কাপড় ঝুলানো যেটা এটা লুঙ্গিও হতে পারে জামাও হতে পারে পাগড়িও হতে পারে সে যদি অহংকার করে লটকিয়ে দেয় আল্লাহ ওই ব্যক্তিদের কে আমাদের তাকাবেন না তাহলে হাদিস থেকে আমরা আরও জানতে পারলাম যে শুধু পায়জামা লুঙ্গি প্যান্ট এটা নয় যে কোনো পরিহিত কাপড় যদি সেটাকে বেশি লম্বা লটকিয়ে দেয় তাহলে তার পরিণাম এটাই এরপরে যে হাদিসটি একটু লম্বা হাদিস সেটি হল ওয়ান জাবেের বিন সুলাইম রাজিয়া আনু তিনি বলেন যে আমি একজন ব্যক্তিকে দেখলাম যে নাসু মানুষেরা তার পরামর্শ গ্রহণ করতেছে সে যা বলে মানুষেরা গ্রহণ করে তিনি যা বলেন মানুষ সেটাকে মেনে নেয় কুল তুমা তো আমি বললাম ইনি কে তারা বলল রসুল্লাহ ইনি আল্লাহ রসুলাম কুল তু আমি বললাম আলাইকা ইয়া রসুল্লাহ মারাতেন আলাইকা আলাইকা কারণ ব্যক্তির বললাম আনতা আল্লাহ রসুল বলছেন হ্যাঁ আমি ওই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল তুমি যদি কোন সময় মুসিবতে পরে যাও আর মুসিবত সময় যদি সে আল্লাহর আল্লাহ আর আল্লাহ দোয়া করো আল্লাহ তোমার দুর্ভিক্ষ কূর করে দিবেন ওয়াইদা কোন তাবি আর ফলাতিন আর তুমি যদি এমন কোন স্থানে পৌঁছে যাও যেখানে মানুষ ছন্ন পানিবিহীন মানুষ পানিবিহীন জায়গায় যদি তুমি চলে যাও তিনি বললেন তুমি কাউকে যেন গালি দিও না প্রথম কি নসিহত করেন কাউকে গালি দিও না সে বলছে মা সবাব তু বা বলছেন উনি যখন নিষেধ করেন কাউকে গালি দিতে তো আমি তার থেকে না কোনো আজাদ না কোনো গোলাম না কোনো উঁচ না কোনো ছাগল আমি কাউকে আর কোনোদিন গালি দিই নেই তাহ কিরানুফ হিসেয় দ্বিতীয় বললো যে তুমি কোনো ভালো কাজকে ছোট মনে করবে না আর তুমি যখন তোমার ভাইয়ের সঙ্গে কথা বলবে তখন হাস্যজ্জ্বল চেহারা নিয়ে কথা বলবে হাসি মুখে কথা বলবে ইন্দাদিকে মিনাল মারুফ কারণ এটিও একটি নেকি এটি একটি ভালো কাজ নেকির কাজ আর তুমি তোমার হাঁটুন অংশে যদি আর তুমি নিজেকে লুঙ্গি বা প্যান্ট বা পাজামা নিচে ঝুলিয়ে পড়া থেকে তুমি বিরত থাকবা কারণ কারণ পড়াটাই অহংকারী চিহ্ন তো ওই ব্যক্তির বিষয়ে তুমি যে ত্রুটি জানো সেটা নিয়ে তাকে তুমি দোষারোপ করো না তার দুর্নাম তুমি করোনা যে ব্যক্তি এই কাজ করবে ওই ব্যক্তির উপরই এই ওবাল এবং এ বোঝা চলে আসবে যে এটা কাজ করবে হাদিসটি ইমাম তিরমিদি বর্ণনা করেছেন এবং সার সানারটাকে সহি এবং হাসান বলেছেন তো এই হাদিস থেকে আমরা যে জিনিসগুলো জানতে পারলাম সেটা হলেই যে সালামের কি নিয়ম আসসালাম আলাইকুম বলতে হবে হ্যাঁ আলেকা সালাম বলা যাবে না এটা একটা আর একটা জিনিস যে জানতে পারলাম সেটা হলেই যে উনি কিছু উপদেশ তাকে দিলেন তার ভিতরে যে তুমি মানুষের সঙ্গে কিভাবে সাক্ষাৎ করবে হাসপাতাল চেহারা নিয়ে এরপর অহংকার করা যাবে না আর যে বিষয়ে হাদিসটি এ অধ্যায় নিয়ে উনি বলছেন তুমি কাপড়কে ঝুলিয়ে পড়ব না টাকিয়ে নিচ্ছে কারণ এটা অহংকারী সময় দশ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা কাপড় পরিধান করার ক্ষেত্রে কামিজ এবং জামা পায়জামা লুঙ্গি এগুলি কতটুকু পরিমাণ করতে পারবো এই অধ্যায় নিয়ে আমরা আলোচনা শুনে আসছিলাম তো এই বিষয়ে আরও কিছু আলোচনা গুরুত্বপূর্ণ আলোচনা আছে যেটা আমাদের পরবর্তী দর্শে আসবে ইনশাআল্লাহ তালা সেই আলোচনা শোনার আহ্বান রেখে আজকের মতো আলোচনা এখানেই বিদায় নিচ্ছি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 আমি বেছে নিয়েছি পিস টিভি কে একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা যাবে। হ্যাঁ সত্যি যদি এটা হয় নন প্রফিট ইসলামিক টেলিভিশন চ্যানেল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 শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যান্ড জিবি শর্ট কোড সোয়েব বিআইসি কোড বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন মানবতার সমাধান